বাংলার প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধি বিধান অনুষ্ঠানে আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের এই মুবারক সময়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আল কোরআনের আরেকটি অত্যন্ত সুন্দর জীবন ঘনিষ্ঠ মূলনীতি নিয়ে যেই মূলনীতিটি জানলে মানুষ আল্লাহর সাথে কাউকে শরিক করবে না মানুষ তার সকল অবস্থায় সুখে দুঃখে মানুষ আল্লাহর দিকে ধাবিত হবে সঠিক জ্ঞান প্রাপ্ত হয়ে সঠিক জায়গায় মানুষ ধর্ণা দিতে পারবে সেই মূলনীতিটি কোরআনে করিমের পঁয়ত্রিশ নম্বর সৌরা এর পনেরো নম্বর আয়ারটি আজকের মূলনীতি হিসেবে আমরা নিয়ে আসছি এটি শির্ক থেকে বাঁচার জন্য একটি অনেক বড় সহায়ক প্রজ্ঞা জ্ঞান লাইট বিল্লা হামিদ কথা বলেন তোমরা ফকির, দরিদ্র মুখাপেক্ষী ইহ আল্লাহর প্রতি তোমরা আল্লাহর মুখাপেক্ষী আল্লাহ ফকির আল্লাহর কাছে তোমরা আল্লাহ ছাড়া আর কিছুই নেই তোমাদের তোমাদের আছে একজনেরই একজনকে চাই তোমাদের ফকির আল্লাহ তাকে পেলে তোমরা ফকিরেরা সব পেয়ে গেলে আর তাকে না পেলে তোমরা ফকিরেরা কিছুই পেলে না চির ফকির চির নিঃস্ব চির মেসিন চির অসহায় সর্বহারা থেকে গেলে মাঝে মধ্যে সর্বহারা পার্টির নাম শুনি আসলে প্রকৃত সর্বহারাকে আল্লাহকে হারিয়েছে আল্লাহকে পায়নি সেই হল আসল সর্বহারা আর যার আল্লাহ আছে আছে সে কিছুই এই আয়াতে এমন একটি তথ্য মূল নীতি মানুষকে দেয়া হয়েছে যে মানুষ নিজেকে ফকির ভাববে কিন্তু কার কাছে ফকির একজনের কাছে সে ফকির আর কারো কাছে সে প্রকৃত অর্থে মৌলিক অর্থে সে ফকির নয় সে একজন হলেন আল্লাহর আর আল্লাহ তিনি এর আগের যে আয়াত সে আয়াতটি পড়লে বিষয়টি আরো ক্লিয়ার হবে দুটো আয়াত পড়ছে আল্লাহ বলছেন ইউল ইহারাহার্ল্ল্লাইল তিনি রাতকে দিনের মধ্যে প্রবিষ্ট করান চলছে যিনি তোমাদের রব লাহুল মুল্ক সাম্রাজ্য তাঁর রাজত্ব তাঁর আর কারণ নয় পাতলা একটি হালকা চামড়া থাকে সেটুকুরও মালিকানা তাদের নেই মানে কোনো কিছুরের মালিকানায় নেই অথচ তাদেরকেই ডেকে বেড়াচ্ছ জীবন ক্ষয় করছ তাদের পেছনে সেসব দেব দেবীর ডাকো তোমাদের ডাকে তারা সাড়া দেবে না শুনবেই না তোমার নিলাম যে তারা শুনবে বাস্তবে তো শুনবে না কোনোদিনও শোনার সে ক্ষমতা যোগ্যতা নেই যদি তারা শুনত তোমাদের ডাক মাস্তবুল তাহলে সেই ডাকে সাড়া দিয়ে তোমাদের কাঙ্ক্ষিত বস্তু তোমাদেরকে দেয়ার কোন সামর্থ্য তাদের নেই আবাদত করো ডাকো সবকিছু তারা অস্বীকার করবে সংবাদ রাখেন জানেন তার মতো তোমাকে কে সংবাদ দেবে অর্থাৎ আল্লাহ তো সব জানেন তিনি তোমাকে সংবাদ পারবেন ইনফরমেশন করতে পারবেন আর কারো পক্ষে তোমরা একমাত্র আল্লাহর ফকির তোমরা একমাত্র আল্লাহর ফকির আর কারো ফকির নও কোরআন করিমের সুরালেস এর মধ্যে আল্লাহ তালা তুঝাতে গিয়ে নিয়ে এবং অনন্ত উন্নত গুণাবলীর মালিক হিসেবেও তিনি এক তার গুনাবলিতেও তার কোনো শরিক নেই তার মাহবুদ হওয়ার ক্ষেত্রেও তার কোনো শরিক নেই তার সষ্টা পালন আইন আইনদাতা হওয়ার ক্ষেত্রেও তার কোন শরিক নেই তার জাত সত্তাও তার কোন শরিক নেই সর্বদিক থেকে তিনি মাখলুক থেকে সম্পূর্ণ ভিন্ন সত্তা মখলুকের মধ্যে তার সত্তার কিছুই নেই তার সত্তার মধ্যেও তার জাতের মধ্যেও মখলুকের কিছুই নেই তিনি আসমানের উপরে কুলমাখলুকাঁতের ঊর্ধ্বে অ্যাপসলুটলি নিরঙ্কুশভাবে তিনি সবার ঊর্ধ্বে এমনভাবে তিনি এক একক অদ্বিতীয় তারপর আল্লাহ বলেছেন আল্লাহমাদ আল্লাহ সেই মহান সত্তা যিনি কারও কাছে ফকির নন সবাই তার কাছে ফকির তিনি কারো মুখাপেক্ষী নন সকলেই তার মুখাপেক্ষী থিয়ে এখলাস বুঝাতে গিয়ে কেন আল্লাহ তালা আশ্রমাদ কথাটি নিয়ে আসলেন তার গুণবাচক এই নামটি নিয়ে আসলেন পৃথিবীর মানুষেরা যেখানে শিরিক করে সেখানে কোনো না কোনো প্রাপ্তির আশায় তারা শিরিক করে যার কাছে তারা মনে করে যে ওর কাছে কিছু পাওয়া যাবে কেউ সর্বদংশন থেকে বাঁচাবে বলে তারা যে বিশ্বাস করে সে বিশ্বাসের কারণে এক দেবী তারা পূজা করে আমার কেউ ভাগ্য দেবে সৌভাগ্য এনে দেবে সেই জন্য আরেক দেবীর তারা পূজা করে দেবতার পূজা করে আবার কেউ বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষা করবে তার কাছে এই জিনিসটা পাওয়া যাবে সেই জন্য তাকেও আল্লাহর শরিক বানিয়ে তারা পূজা করে আমার কেউ তাদেরকে জ্ঞান দেবে জ্ঞান দিতে পারবে এই বিশ্বাস থেকেই তারা তার মুখাপেক্ষি হয় তার কাছে গিয়ে যান করে ধর্ণা দেয় জ্ঞান চায় তাহলে তারা যার কাছে নিজেদের ফকিরি আছে মুখাপেক্ষিতে আছে বলে মনে করে তার কাছে ধর্ণ দেয় তাকেই আল্লাহ শরীর বানিয়ে ফেলে অতএব এটা একটা মৌলিক পয়েন্ট যে আসলে কি কারো কাছে কিছু আছে আল্লাহ ছাড়া আসলেই আল্লাহ ছাড়া আর কারো কাছেই মখলুকাঁতের পাওয়ার কিছুই নেই কারণ এই মহাবিশ্বে দাতা একজনেই ধনী একজনে সকল ধনের ধনী একজনে হামিদ আল্লাহ তিনি একমাত্র ধনী বিত্তমান আর সবাই ফকির সবাই নিঃস্ব কাঙ্গাল বিক্ষুক আল্লাহর সামনে কেউই ধনী নয় সর্বক্ষেত্রে ফকির জ্ঞানের ক্ষেত্রেও ফকির কোন জ্ঞান নেই আল্লা জামান বলেছেন মাখলোকের গুণ একটাই সব ক্ষেত্রে যাকে আমি হেদায়ত করেছি সে ছাড়া কুল্লুকুম যা ইল্লা তুহু প্রত্যেকে যাকে আমি খাদ্য দেয় সে ছাড়া কুল্লুকুম আর মন কাউ তুহু প্রত্যেকে বিবাসন যাকে আমি বস্ত্র দেই সে ছাড়া তাহলে কাছে আসলেই কিছু নেই এই জিনিসটি মানব জাতি যদি বুঝে তাহলে মানব কাউকে আল্লাহ সাথে করবে না। মানুষ যার কাছে নিজেকে তার কাছে ধন্য দেয় তাকেই আল্লাহ শরিক করে বসে অনেক ক্ষেত্রে অজ্ঞতার কারণে প্রিয় ভাই বোনেরা সময় হয়েছে একটি বিরতির ইনশাল বিরতি শেষে আবার এই মূলনীতিতে আসবো ইনশা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা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 মহান আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ বাণী শিল্পের বিরুদ্ধে তহির প্রতিষ্ঠায় মানবতার কল্যাণে कत कार्यकिन कुरान हिदायत नहीं कोटि कोटी, -कोटी मानुषर जीवन हलो आलोकित देख अल आल कुरान आलोक कल सन्द्या साढ़े छटाय पुनः सम्प्रचार दोपुर साढ़े बारोटाय बांगलेशे बीस टी बांगल्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 ব্যবসা সম্পর্কে কি কি রয়েছে ইসলামের অনন্য নীতিমালা জানুন আমাদের অনুষ্ঠান যোগে ইসলামী লেনদেন কাল রাত দশটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়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 দেখুন প্রশ্ন করার সাহস করুন পরবর্তী অনুষ্ঠান বাংলায় বিরতির পর আবারও আসলাম মানুষের একটাই গুণ যে মানুষ ফকির সর্বক্ষেত্রে ফকির জ্ঞানের ক্ষেত্রেও ফকির কোনো জ্ঞান নেই বান্দারা তোমরা সবাই গুমরা যাকে আমি হেদায়ত করেছি সে ছাড়া কুল্লুকুম যা ইল্লাহু প্রত্যেকেই ক্ষুদাত্ত যাকে আমি খাদ্য দেয় সে ছাড়া কোন মানুষ আর করবে না। আল্লাহর সাথে কাউকে ডাকবে না সাধারণত নিয়ম আছে এক ফকির আরেক ফকিরের কাছে হাত পাতে না। গঞ্জে আমরা যত ফকির দেখি ফকির দেখি কোনো ফকির কোনো ফকিরের কাছে কোনো ফকির নিয়ে আরেক ফকির কাছে হাত পাতবে না সে জানে ও তো আমারই মতো এটা বুঝে বিধায় ওখানে হাত পাতে না। কিন্তু গিয়ে হাত পাতে। কেন কেনারে যে লোকটা সই আছে সেও তো তোমারই মতো ফকির আল্লাহর ফকির ফকর জিন্দা মুর্দা সবাই ফকির মুর্দারা আরো বেশি ফকির কারণ ও তো দুনিয়ার যে শক্তিটুকু ছিল সেটাও নাই হারিয়েছে এই জন্যই এমনি আব্বাসকে নবী সাল্লাহাম এটি শিক্ষা দিয়েছিলেন একটি সহিদ আলবানি বলেছেন সহি আগের হাদিসটি সহিবানীলামেখাবো এহ ফাজ তুমি তোমার নিজের মধ্যে আল্লাহকে হেফাজত করো আল্লাহর দিনকে হেফাজত করো আল্লাহ তোমাকে হেফাজত করবেন এহ ফাজ তুমি যদি আল্লাহর দিন হেফাজত করো আল্লাহকে তুমি সম্মুখে পাবে যেই কোনো শঙ্করে তুমি আল্লাহকে পেয়ে যাবে যদি চাও যদি ভিক্ষা করো কাছে করো। মনের আল্লাহ আল্লাহ কাছে করতে হবে মানুষের কাছে হাত পাতা মৌলিকভাবে ইসলামে হারাম উলি দরৌরা কিন্তু অসহায় মুহূর্তে এটাকে বৈধ করা হয়েছে কিন্তু মনের সুয়াল কখনো বৈধ নয় হাতের সুয়াল হাতের ভিক্ষা এটা করা যাবে হাত দিয়ে চাওয়া যাবে সবাই ফকির আল্লাহ ছাড়া যদি সাহায্য কামনা করো আল্লাহর কাছে সাহায্য কামনা করো এই জন্য আল ফাতেহার মধ্যে প্রত্যেক সালাহে আমাদেরকে এটা বলতে হচ্ছে হ্যা আব্দুল তুমি জেনে নাও সারা পৃথিবীর সবাই যদি একত্রিত হয় তোমার কোন উপকার করতে তাহলে কি কোন উপকার করতে পারবে পারবে না সারা বিশ্বের মানুষ একসাথে না হ্যাঁ আল্লাহ যদি কোনো উপকার সকল মানুষ তোমার বিরুদ্ধে জড়ো হয় তোমার ক্ষতি করার জন্য ক্ষতি করতে পারবে তোমার বিশ্বাস রাখা উচিত পারবে না যদি আল্লাহর অনুমোদন না থাকে যদি আল্লাহর অনুমোদন থাকে তখন আল্লাহ তাদেরকে দিয়ে তোমার একটা ক্ষতি হয়তো তিনি করার সুযোগ দিবেন সেটা ওনার অনুমোদনে হবে তাদের ক্ষমতায় হবে না তাহলে আজকে যত পূজা হচ্ছে সৃষ্টির পূজা এগুলির মূল কারণ হল মানুষ ধারণা করছে ওখানে গেলে কিছু পাওয়া যাবে কিছুই পাওয়া যাবে না ছুই নেই কারো কাছে কিছু নেই যারা মুর্শেখ তাদেরকে আল্লাহ দেন যারা মুসলিম তাদেরকে মুসলিম সে হিসাবে গাইলার কাছে চাইলেও পরীক্ষা হিসাবে আল্লাহ তালাই দেন তাকে কিন্তু তার পরিণতি হবে যাহার নাম প্রিয় ভাই বোনেরা বিশ্ব সিরকের যে একটা বিরাট মূল কারণ যে কারো কাছে কিছু পাওয়া যেতে পারে মনোগত এই বিশ্বাস থেকেই মানুষ বিভিন্ন মাজারে যায় দরবার শরীফে যায় আস্তানায় যায় বিভিন্ন গাইলার কাছে দৌড়ায় যে ওখানে গেলে কিছু পাওয়া যাবে সেই বিশ্বাসটাকে কেটে দিলেন এখানে আটচল্লিশ নম্বর সৌর আল ফাথের ৬ নম্বর আয়াতে আল্লাহ তালা আল্লাহর প্রতি এই কুধারণা আর সৃষ্টির প্রতি সুধারণাকেই শিরকের পিছনে দায়ী করেছেন আল্লা সাথে কু ধারণা পোষণ করে আল্লাহ দেবেন না দেবেন ওই পোপ পোপের কাছে গিয়ে মা চেক লিখে আনে পোপ মাফ করবে তুমি এক ফকির পোপ আরেক ফকির সে তোমার কে দেবে ব্রাহ্মণের কাছে দৌড়ায় ঠাকুরের কাছে দৌড়ায় পের কাছে যায় ধর্মগুরুর কাছে যায় হলিয়াউলিয়ার কাছে দৌড়ায় কেন দৌড়ায় মনে করে না কিছু পাওয়া যাবে আল্লাহ তালা সে বিশ্বাস কেটে দিলেন্লাহ ওহে মানুষেরা তোমরা একজনেরই ফকির আল্লাহর ফকির নবী সাল্লাম তা সে বিখ্যাত দেওয়ায় শহীদ তিনি বলতেন আল্লাহ আমার মাথার সম্মুখে চুলের ঝুটি আপনারই হাতে আছে মাদিন আপনার বিধিবিধান আমার মধ্যে চলমান রয়েছে আদুলন ফা উকা আপনার বিচার ফাইসালা যাই করেন আমার বিষয়ে সবই ভাবে আপনি করেন কিভাবে নিজেকে আত্মসমর্পণ করেছেন কিভাবে নিজের অসহায়ত্ব দারিদ্রিতে রয়েছে তিনি বলতেন এন্মুন আমি তো শুধু পরিবেশক আমি দাতা নই দানকারী নই দানকারী একজন তিনি হলেন আল্লাহ আজকে মানুষ যদি এটা জানতো যে জ্ঞান শুধু আল্লাহর কাছে আর কারো কাছে নয় তাহলে মানুষ বিভিন্ন দেবদেবীর পিছনে ছুটতো না মানুষ আল্লাহ যেত মসজিদে গিয়ে বা যেখানে থাকতো সেখানেই আল্লাহ করা যায় করা যায়। সে হেরব আপনি আমার জ্ঞান বাড়িয়ে দিন আল্লম নিমা জাহিল যা জানিনা তা আমাকে তালিম দিয়ে দিন অজাকির নিমা নাসিদ যা ভুলে গেছি তা স্মরণ করিয়ে দিন যদি মানুষ জানতো রাজ্জাক একমাত্র আল্লাহ সৌভাগ্য দুর্ভাগ্য সব আল্লাহর হাতে না হলে আল্লাহ বলছেন এরা আল্লাহ নিয়ামত বুঝে যেগুলো আল্লাহ দিয়েছেন তারপরে সেটাকে অস্বীকার করে এরা অধিকাংশ কাফের দিল আল্লাহ আসলে সুক্রিয়া দেয় করলো গাই শেষ ঠিক করলেন আল্লাহ তাকে অস্তিত্ব দিলেন আল্লাহ তাকে যারা বুঝতেন যে সন্তান কে দেন তারা কোনো মজারে কবরে কোন উলিয়া উলিয়া মুক্ত তুমের কাছে দৌড়াতেন না তারা দিতে পারে বলে কোনো ক্রমে বিশ্বাস করতেন না হ্যাঁ কারো কাছে দোয়া চাওয়া যেতে পারে সেটা অন্য জিনিস সন্তান কে দেবে তারা বিশ্বাস করতেন একমাত্র আল্লাহ দেবেন এই দোয়া রয়েছে রব্ হাবলি মিনা হেরব আমাকে সুসন্তান দান করেন সুরাল ফুরকানের চুয়াত্তর নম্বর আয়াতে সাহবা কিরামদের দোয়া উল্লেখিত আছে রব্বানা হাবিলা আর আমাদেরকে মোত্তাক ইমাম বানিয়ে দেন সরাসরি আল্লাহর কাছে সবকিছুর দাতা একজনের পৃথিবীতে আর বাকি সব ফকির আমরা সবাই ফকিরের জাত নিজেও ফকির বাবাও ফকির মাও ও ফির দাদা দাদি ফকির আরেক ফকির কাছে হাত না। তাহলে এম এ পাস করে ডরে কেমন মাঝারে গিয়ে হাত পাতি আবার আরেক দলে বলে বাবাকে পাশ চালো বাবা সবকিছু দিয়ে দেয়া বাবার কাছে চেয়ে না বাবা সব দিয়ে দেবে নওয়াজ এটা এই মূলনীতিটা জানা না থাকার কারণে তারা ভুলটা করছে দুনিয়াও হারাবে হারাবে। আসুন আল কোরআন এর এই মহান সুন্দর মূলনীতিটি যে আমরা মনে করি একমাত্র দাতা পৃথিবীতে একজন তিনি আল্লাহ কারো কাছে হাত যদি পাতিও যে জিন্দে আছে সামনে আছে এমন জিনিস চাইলাম সে দিতে পারে আল্লাহর অনুমোদনে আল্লাহ তার মাধ্যমে আমাকে দিতে পারেন সেটা চাওয়া যাইজ কিন্তু হাত তো পাতবো তার কাছে মন পাতবো আল্লাহর কাছে মনের ফকির শুধু কাছে করতে হবে আর যে জিনিস সে দিতে পারবে না অথবা সে আমার সামনে নাই সে গায়ে বানা অথবা সে মারা গেছে তার কাছে কিছু চাইলে তো সিরকে আকবর পরিণত হবে আল্লাহ তারা এইসব সিরিক থেকে আমাদের হেফাজত করুন এবং সর্বক্ষেত্রে আমরা যে আল্লাহর মোহতাজ আল্লাহর ফকির আল্লাহর কাছে আমরা দরিদ্র আল্লাহর কাছে আমরা ভিক্ষু আল্লাহর কাছে আমরা সর্বহারা আমরা এটা বুঝে সর্বক্ষেত্রে আল্লাহ মুখী হবো এটাই আজকের এই মূল দাবি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আজকে এই পর্যন্ত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 पाउंड उंड नंबर शून्य नारे शर्टकोड तीन शून्य शून्य शून्य आठ तीन सोएसि कोड आई विजि बता पाठ मेल कर रेट पीस टी डटी मानव নিকটের মনোন দিন হলো ইসলাম ইসলামে যেগুলি কোরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জানানত করেছেন জাহাঙ্গীর